বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসল্লি আয়লা রাসুল হিল করিম পিস বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি যুবকদেরকে নিয়ে আমাদের আয়োজন যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য বর্তমান সমাজে প্রত্যেকটি দেশে যুবকরাই হচ্ছে সেই দেশের সবচেয়েতে বড় চালিকা শক্তি যুব সমাজ একটি দেশের মূল প্রাণ প্রেরণা তাদেরকে যথাযথভাবে পরিচালনা করা তাদেরকে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া এবং তাদের মাধ্যমে দেশের সেবা গ্রহণ করা সৎ চরিত্রবান হিসাবে গড়ে তোলা একটি দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পবিত্র ইসলাম আল্লা সুবাহান ওয়া তালা এই দিনের মাধ্যমে যুবকদেরকে আদর্শ চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্যই আল্লা সুবাহান ওয়া তালা ফোরআনুল করিম নাজিল করেছেন সম্মানিত দর্শক শ্রোতা ধারাবাহিক আমাদের এই আলোচনায় আজ আমরা যে বিষয়টি বেশি গুরুত্বের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যুবকদের কর্মসংস্থানে ব্যবস্থা করা এবং তাদের চরিত্রকে হেফাজতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আলোচনা উপস্থাপন করার জন্য স্টুডিওতে যেসব ইসলামী বিশেষজ্ঞ চিন্তাবিদ গ্রন্থাশ্রী ফেনেছেন আমি শুরুতেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সর্বদানে আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ যুব সমাজের জন্য কর্মসংস্থানের প্রয়োজন যুবকরা যদি বেকার থাকে তো সহজ ভাষায় যেটি বলা হয় যে বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা আড্ডা খানা আড্ডাখানা যেখান থেকে বিভিন্ন রকমের কুচিন্তা কুকর্ম অথবা বিভিন্ন রকমের এগুলোর সৃষ্টি হয় তাদের জন্য বিভিন্ন আমাদেরকে কি উপদেশ দিয়েছেন আমরা তাদের জন্য কি করতে পারি আসলে তো কোরআন আল যেমন শিশু যেমন কিশোর যেমন যুবক যেমন প্রৌর যেমন বৃদ্ধ যেমন জীবিত তেমন মৃত সবার বক্তব্য উপস্থাপন করেছে এবং সকলের কি কাজ কি তার চাহিদা কি তার প্রাপ্তি কি তার প্রাপ্য সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছে সুতরাং যৌবন নামক জীবনের বৃহত্তম অতি গুরুত্বপূর্ণ সম্মানীয় অংশের ব্যাপারে যদি করআন আল করিমকে আমরা প্রশ্ন করি তাহলে রবুল করে আমাদেরকে বলেছেন আমরা প্রশংসা করতে আলহামদুলিল্লাহ আলমিন আর দুইটি বিষয় একটা হলো যাদের উপর আমি নিয়ম করেছি আল্লাহ যাদের উপর নিয়ম দিয়েছেন তারা হলে সিদ্দিকিন সিদ্দিক সোহাদা এবং তারা প্রত্যেকে নিজের যৌবনকে ব্যবহার করেছেন আলি সালাম জন্মের সাথে সাথে শিশু অবস্থায় বলেছিলেন ব্যক্তি শিশু অবস্থায় কারণ ইসলাম যৌবন না আসা পর্যন্ত কারো লিখে না সেটাই রুফিয়াল কালাম তিন দল মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয় এক নাম্বার ছেলে বা মেয়ে যত যৌবনের কাজ কি যৌবনের ওয়ার্ল আলমীর সূচনা এক এক করে বলে দিয়েছেন নারী আর পুরুষ যৌবনের চাহিদা পূরণের জন্য সবচেয়ে আগে যে জিনিস জিনিসটা হয়েছে তাহলে আরেকজন জীবন সঙ্গী সঙ্গিনী রব্বুল আলমিন যৌবনের এই পরম চাহিদার কথাটাও এত সুন্দর করে বললে রব্বুল আলমী হা মিনান মিনান্নাই পুরুষদেরকে অ্যাড্রেস করো পুরুষরা তোমরা যৌবনের এই উদ্যম চাহিদা পূর্ণ করার জন্যে আমানত প্রতিস্থাপনের জন্য বংশধারা ঠিক রাখার জন্যে বিয়ে করো নারীদের মধ্য থেকে হৃদয় যাকে তোমার মধ্যে কম থাকে যে ন্যায় বিচার করতে পারবা না তাহলে একটাই করো অতবা দাসী দিবর আল্লাহাক নারী পুরুষকে এই যে যৌবনের যে আচরণ তার এই যে নবতীর জীবন দশায় মক্কামদিনায় তিনি যুবকদেরকে কর্মসংস্থান বা কোনো বেকার বা দরিদ্র অভাবী কেউ এসে সাহায্য চাইলে কি সরাসরি সাহায্য দিতেন না কাজের আগে পথ দেখিয়ে দিতেন যুবকদেরকে দায়িত্বে নিয়োগ করতে হবে কারণ যুবকরা হয় কাজ করতে পারে ধ্বংস ডেকে আনতে পারে যেমন কবি যুবক মানুষ যদি কাজ না পায় যে কোনো একটা দুর্ঘটনা ঘট যুবককে আমরা বিদ্যুতের সাথে যদি তুলনা করি তো বিদ্যুৎকে কাজে লাগালে সে বিদ্যুৎ আপনার কাজ করবে উপকার করে দিবে কিন্তু বিদ্যুৎকে যদি কাজে না লাগানো যায় তাহলে ধ্বংস করবে জাতিকে ধ্বংস করবে মানুষ খুন করবে আজকে যে ঘটনাগুলি ঘটছে যত রকমের সন্ত্রাস হচ্ছে যত রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে সব কিছুর মূলে যুবকদেরকে বেকার রাখা তাদেরকে কাজ না দেওয়া তো তাদেরকে কাজ দিতে হবে এবং এ মর্মে একটি হাদিসের প্রতি মাননীয় পরিচালক ইঙ্গিত করেছেন জনৈক যুবক সাহাবি রসল আসালামের কাছে কিছু সাহায্যের হাত বাড়ালে রসুলুল্লাহ সালাম তাকে কুঠার কিনে দিয়ে বললেন যে যাও তুমি মনে যে কাট কেটে খাও বৃদ্ধ এবং বাচ্চারা যুদ্ধে অংশগ্রহণ করবে যুদ্ধে যাদেরকে বিশেষ করে জেহাদে নির্বাচন করেছিলেন শিশুরা অনেক সময় দাঁড়িয়ে গেছে কাতারে তাদেরকে বের করে দিচ্ছে এটাও তাদের একটা বড় আমানত ধন্যবাদ আমাদের শেখ মানুল্লাহ কে আমরা প্রফেসর ডক্টর লুকমানের কাছে আসব। যুবকদেরকে কর্মসংস্থান করার যে বিষয়টা এটাকে আমাদের সামাজিক দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এখানে আলোচনায় আসছে তারপরে আমরা আর একটু বিস্তারিত যুবকদেরকে আমরা সৎকর্মে আদেশ দিব সৎকর্ম করার জন্য বলবো এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে আমরা বলবো। এটা হলো নীতিবাক্য আমাদের বলতেই হবে কিন্তু এইটা বাস্তবায়িত করতে হলে বাস্তবায়ন দিতে হলে আমাদেরকে কিন্তু সাথে সাথে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা যতক্ষণ না হয়েছে ততক্ষণ তাকে যদি আমরা আবার ছেড়ে দেই অথবা তাকে বাধ্য করি কিছু করার জন্য তখন ওটা বিপথে চলে যায় जड़िए सबसे सम्मानित दर्शक श्रोता समय আমি আপনারা দেখছেন বাংলা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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার আলোচনায় ফিরে যাচ্ছি আমরা প্রফেসর ডক্টর লোকমানের কাছ থেকে শুনছিলাম যে এই যুবকদের কর্মসংস্থানটা কতটা প্রয়োজনীয় বিষয় তো মহানবীসাল্লাহ ইসলামের জীবন থেকে আমরা যদি এর উদাহরণগুলি পেশ করি তাহলে দেখব যে উনি এই নির্দেশগুলো যেভাবে দিয়েছেন নীতি বাক্যগুলো যেভাবে বলেছেন কোরআন আল্লাহাদিস যেভাবে আমাদের বর্ণিত হয়েছে এই নীতি বাক্যগুলো তাদেরকে নিশ্চয়ই বাস্তবায়িত করতে হলে বাস্তবিক কিছু পদক্ষেপ নেওয়ার দরকার তো সেই জায়গায় আমরা যাই তাহলে সময়ের কর্মসংস্থান যেগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে ওই সময়ে তিন ধরনের কর্মসংস্থান হতে পারতো একটা হলো যে ট্যাক্স ফ্রি বা ফ্রি জায়গা तो क्षेत्र खेती पथ देखे दिलेस्ता कर लो नम्बर जमस व्यवस्था आबादी चाष्टूमी কাজে লাগিয়ে তো সেখানে আমরা দেখেছি হিজরত করে গেলেন কিন্তু মদিনায় যাওয়ার পরেই উনি প্রত্যেকদিন মসজিদে বসে কোরআন কিতাব শুনবেন এটা সম্ভব না কারণ ফ্যামিলি আছে সংসার আছে তো সেখানে এইরকম যুবকদেরকে আল্লাহ নবী কাজে লাগালেন তো হজরত উমরের ঘটনা হলো যে তিনি একজন আনসারী। मुसलमान साथ मिले क्या करब तो एक हजराम सबसे बड़ जो फांगशन करते अपनी दिलें কিন্তু ওই সময়ের অবস্থাটা আপনি দেখেন যে মদিনা থেকে সিরিয়ায় যাওয়া এটা নিরাপদ ছিল না তো মানুষ ইসলাম মদিনায় যাওয়ার পরেই দেখা গেল যে মদিনার অধিবাসী যারা ছিল তাদের সাথে একটা চুক্তি করে যেটা মদিনার সনদ বলা হচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে সেটা তো আছেই এটা মদিনাবাসীদের মধ্যে কিন্তু এই মদিনা থেকে মক্কা পর্যন্ত এই যে বড় রাস্তাটা এই রাস্তার আশেপাশে সব উপজাতিরা ছিল ছোটো ছোটো কাবিলা ছিল তাদের সাথে মানুষ ভিন্নভাবে একটা চুক্তি করলেন চুক্তি করলেন যে এই রাস্তা নিরাপত্তার জন্য তাদের সাথে একটা চুক্তি হলো যে এই রাস্তায় আমরা যদি কাউকে মনে করি যে আমাদের জন্য থ্রেট হুমকি তাহলে আমরা ওই হুমকি প্রতিহত করব আপনারা আমাদের সাহায্য করবেন সাহায্য করবেন আর আমাদের কোনো লোক ব্যবসা করতে যাচ্ছে আসছে কেউ যদি থ্রেট হয়ে দাঁড়ায় আপনারা আমাদের লোকের পক্ষে সাহায্য করবেন সাহায্য করবেন তাহলে যখন স্বাধীন ভাবে মোটামুটি নিরাপদ ভাবে মুসলিম সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন তখন কোন যুবক কেউ বেকার ছিল না এবং এখানে দেখলাম যে বিশেষ করে স্বাবলম্বী অর্জন করার জন্য যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়টি সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্য করেছেন যুবক বয়সে এবং যুবকদের আদর্শ হয়ে আছে সেই কি করতে পারেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন লুকমান ভাই যে কথা বলেছেন ব্যবসা রসুল সাল সব নিজে ব্যবসা করেছেন এই পৃথিবীর সকল নবীরা ব্যবসা করেছেন আমি কি আমার সাথে ব্যবসার সংবাদ তোমাদেরকে দিব না রাস্তা বাতলে দিব না তার মানে আল্লাহর সাথে আমরা ব্যবসা করতে পারি তাই ব্যবসা করতে হবে রসুল সাল আলিহ আলিম নিজে ব্যবসা করেছেন এবং ব্যবসা করতে গিয়ে রসুল হাসে নিজের সম্পদ ছিল না ছিল তার মেধা এবং আমানতের ভিত্তিতে ব্যবসা করেছিলেন শুধু তাই রসুল হাসিমন মুসলিম মানে আমাদের সকলের জন্য রব আলিন কর্তৃক প্রেরিত রসুল হয়ে উসুয়া হয়ে রেসালাত আমাদের কাছে অনন্তের জন্য আইন এবং বিধান জারি করে দিলেন তখন ইসলাম যুবকের কর্মসংস্থানের জন্য রাষ্ট্র ব্যবস্থাকে নির্দেশ দিল সমাজকে দায়িত্ব দিল পরিবারকে দায়িত্ব দিল এরপরেও রাষ্ট্র যদি কর্মসংস্থান করতে না পারে সমাজ যদি কর্মসংস্থান করতে না পারে পরিবার যদি কর্মসংস্থান করতে না পারে ব্যক্তি নিজেও কর্মসংস্থান করতে পারছে না তাহলে ইসলাম তার পাঁচটি ভিত্তির একটি হলো জাকাত হম ইসলাম বলেছে তাহলে জাকাতে টাকা দাও যে ব্যক্তি ইসলামের কোথাও অভাব আর অনটন নাই ইসলামে অসচ্ছলতার বিপরীতে সুন্দর সচ্ছল এবং সমৃদ্ধ জীবনের ইতিহাসে আছে অল্পকালের বললেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা করলেন মানে এটা আমি বলতে চাইছিলাম যে বাস্তব কিছু পদক্ষেপ আমাদের নেওয়ার দরকার যে ইভেন একজন ব্যবসা করতে গেলো সে অনেক ধনী মানুষ বিরাট ধনী বিরাট টাকা পয়সার মালিক কিন্তু ওই ব্যবসার ক্ষেত্রে যে রাস্তায় কোথায় লুন্ঠিত হয়ে গেল তার টাকা পয়সা সব নিঃশেষ হয়ে গেল এটা হতেই পারে একটা মানুষের অ্যাক্সিডেন্টাল কুটি কুটি টাকা আছে ভূমিকম্পে সম্পূর্ণ এক মিনিটে ধ্বংস হয়ে যেতে পারে এরকম তাকে ট্রেনে তোলার জন্য রাষ্ট্রের একটা ব্যবস্থা থাকা মানে আমরা বুঝতে পারলাম যে ব্যবসার জন্য কন্টক মুক্ত করার দায়িত্ব রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যে রাস্তায় যাতে চিন্তাই না হয় যেমন আমি আমাদের যুক্ত করে যে যুব সমাজের যে কর্মসংস্থান একটা তো হলো যে তাদেরকে চাকরি বাকরি ব্যবস্থা করে দেওয়া আর যদি তা সম্ভব না হয় যেটা আমাদের সাউলি সাহেব বলছেন যে কমপক্ষে তাদেরকে যে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় ভাবে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা একটু ছোট পরামর্শের মাধ্যমেও হতে পারে আমি আর একটা জিনিস করে বলতে চাই আপনারাও বলে ফেলেছেন আলোচনায় প্রাসঙ্গিক চলে এসেছে বর্তমান পৃথিবীতে সব বহুল উচ্চারিত একটা শব্দ ক্ষুদ্র ঋণ যেটার ইংরেজি ঋণ গ্রহণ করার অনুমোদন করেছে জীবনের মৌলিক চাহিদা পূরণ করার জন্যেই ব্যক্তি কেবল ঋণ নিতে পারবে তাহসিনাতের জন্যে সৌন্দর্যবর্ধনের জন্যে বিলাস দ্রব্যের জন্যে অথবা অন্য কোন কাজের ঋণ নেবে না হ্যাঁ যদি ঋণ নেয় বাণিজ্যের জন্য নিতে পারে তাহলে ঋণের বিপরীতে অতিরিক্ত কিছুই নেওয়া যাবে না বরং এক্ষেত্রে ইসলাম উদ্বুদ্ধ করেছে আমরা ক্ষুদ্র আজকের পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে ক্ষুদ্র ঋণের স্লোগান দিয়ে পৃথিবীতে নোবেল পুরস্কার পাওয়া যায় কিন্তু দারিদ্রমুক্ত সমাজ উপহার দেয়া যায় না এটা প্রমাণ আমার মনে হয় শাহ সব যেটা যে এই ক্ষুদ্র ঋণ আসলে ধোকা মানে গরিব শোষণের এটা হচ্ছে একটা সূক্ষ্ম পদ্ধতি কৌশল হবে কিন্তু তার মুখে বলা হবে যে না তোমার উপকার যেটা বলতে চাইছি সেটা হল ক্ষুদ্র ঋণ শব্দটা পরিবেশের মধ্যে পড়েছে যার জন্য এটাকে আমরা তার যে সারুল্য ভাবটা ছিল এটা এখন আর নেই বলে আপনি ভয় পাচ্ছেন মানে আমরা যখনই ঋণ বলবো আমরা যখন ঋণ বলবো সে তার অর্থ কিন্তু হতাশাগ্রস্ত এই কর্মসংস্থানের অভাবে যুবকদেরও কিছু ভূমিকা থাকা দরকার যেমন আমরা দেখেছি যে হিজরতের প্রাথমিক যুগে আব্দুর রহমান বিন আউফ রাজিয়া একটা তোমার একটা আমার বলছে আমি তোমার সাহায্য আমি চাচ্ছি না তুমি আমাকে ব্যবসা করব আমাকে রাস্তা বাতায় দাও বাজারের বাজার কোন দাও বাজারের পথ দেখা তো তার ভিতরেও একটা শক্তি থাকতে হবে সাহসিকতা ভিতরে একটা সাহসী থাকতে হবে সেই কালী যদি ভেঙে পড়ে এবং সে যদি আশা করে যে কেউ আমাকে সাহায্য করবেল্প কিছু কিছু দিন পরেই মাশাল বিবাহ করছেন আব্দুর রহমান তোমার মাথায় মেহেন্দির দাগ দেখা যাচ্ছে কি ঘটনা কি আমি বিবাহ করেছি এক খেজুরের থেকে আর জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পারি সেটা এই যে আব্দুর রহমান বিবাহ করেছেন অথচ রসুল্লাহ সালাম জানেন না হ্যাঁ রসুল্লাহ সালামকে জানানোই হয়নি এই যে ঢাক ঢোল পিটে বিবাহ করা এই যে চোদ্দকে যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আরেকটি হলো আমাদের শেখ আমানুল্লাহর কথা থেকে যেটা বেরিয়ে আসছে যুবকদেরকেও একেবারে মেরুদণ্ড বক্র করে অথবা মেরুদন্ড শক্তিহীন হয়ে পর হয়ে বসে থাকা নয় বরং ইসলামের শিক্ষা হচ্ছে যে নিজের যোগ্যতা মেধা এবং প্রতিভা দিয়ে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করা আজকের যুব সমাজের সামনে সবচাইতে বড় যে ক্রাইসিস সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে তাদের এই অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা তাদের কর্মসংস্থানের অভাব নিজেদের কর্মসংস্থান নিজেদের আত্মশক্তির মাধ্যমে করে নেওয়ার সাথে সাথে এবং সেই সাথে রাষ্ট্র তার যুবকদেরকে যথাযথ কাজে লাগিয়ে এই শক্তিকে দিয়ে রাষ্ট্রের উন্নয়নে দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করা এটি ইসলামেরই শিক্ষা এটি রাসুল সাল আলী ওয়া সালামের সন্না যে তার যুব শক্তিকে রাষ্ট্র রাষ্ট্রের প্রধানের চিন্তাভাবনায় তাদেরকে কাজে লাগাবে আমাদের বিশাল বড় যুব শক্তি হাতে রয়েছে এই যুবশক্তিকে যদি যথাযথভাবে কাজে ব্যবহার করা যায় তাহলে আমাদেরও দেশ আমাদের সমাজ আমাদের মুসলিম মিল্লাত অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই আমাদের এই আলোচনা থেকে আপনাদেরকে অনুপ্রাণিত করবে বলে আমরা আশা রাখছি পরবর্তী অনুষ্ঠান দেখার সেই সাথে আমন্ত্রণ এবং আমাদের সঙ্গে যে সম্মানিত তিনজন বিশেষজ্ঞ আলোচক উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি